ইচ্ছে রা ইচ্ছেরা বাঁধন হারা শিকল ভাঙার উঠুক ঝড় ইচ্ছে রাখ বাঁধন হারা শীতল ভাঙার সত্যি ভাসো কে শহর লাশের সারি দীর্ঘ থেকে হচ্ছে আরো দীর্ঘতর লাশের সারি দীর্ঘ থেকে হচ্ছে আরো দীর্ঘতর বাঁচতে লড়াই হবে চতুর্দিকে দেবর বাঁচতে শেখার লড়াই হবে চে চাই। বাসের চাকায় ছাত্র মরে মন্ত্রী হাসে লজ্জা নাই ট্রাকের চাপায় ছাত্র তো নয় ট্রাকের চাপায় ছাত্র তো নয় বাংলাদেশের হয় কবর ইচ্ছে রাহক হারা শিকল ভাঙার উঠুক ঝড় সত্যি ভাসুক ভাঙার শহর প্রাণ দেয়ারি মিছিল শেষে সত্যি ভাসু কে শহর বানেরোই ঝড় তুলেছে এই সময়ের রফিকেরা বানেরোই ঝড় তুলেছে এই সময়ের রফিকেরা পিছ ঢালা এই পথের বুকে চলছে দাবির মোহড়া ঝড় তুলেছে এই সময়ের এই পথের বুকে চলছে দাবির তার বক্ষে এই মাটি তার বক্ষে পোষে বীর বাহাদুর জীবন ইচ্ছেরা ইচ্ছে বাঁধন হারা শীতল ভাঙার উঠুক ঝড় ছাত্ররা আজ বাঁধন শিকল শীতল ভাঙার উঠুক ঝড় প্রাণ দেয়ারে মিছিল শেষে সত্যি ভাসু শহর প্রাণ দেয়ারে মিছিল শেষে সত্যি शे सब्ते भाषू के शहर